আসসালামুকুম রাহিম আলহামদুলিল্লাহ রসুল এ আয়াতে ইসাদ করছেন মানুষের অহংকারের কথা এবং নিষেধ করছেন পয়লা তো শেফিলা করবে না উত্তর দিচ্ছেন না অথবা উত্তর দিল তার দিকে আপনি তাকিয়ে দেখলেন না এন না কাল তাকাল আর্দ কারণ তুমি মানুষ দুর্বল মানুষ তুমি জমিনকে ফেরে দিতে পারবে না জমিনকে বিদীর্ণ করতে পারবে না এমন এই জমিনকে তুমি বিদীর্ণ করে জমিনে ঢুকে পড়বে অথবা জমিনের অবস্থা পরিবর্তন করে দেবে এতটুকু তোমাকে ক্ষমতা দেওয়া হয়নি ওয়ালান্তাবলকাল যে বালা তুলা এবং লম্বা হয় পাহাড়ের মতো তুমি হতে পারবে না পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না মানে পাহাড়ের মতো হইতে পারবে পাহাড়ের মতো তুমি শক্তিশালী নাও সুতরাং তুমি অহংকার করবে না আল্লাহ ফাকর ভুল আলমের নিকট অহংকার করা বড় বড়ো কাবিরা গুনহা কুল্লজালেখা এ সমস্ত গুনহা যেগুলি এর আগে উল্লেখ করা হয়েছে এই যে পাপটির কথা অহংকার কথা বলা হলো এটি কি কোন ছোট গুনা সাগিরা গুনা কাবিরা গুনা এক শ্রেণীর মানুষরা মাকরু শুনলে সেটাকে হালকা মনে করে নেয় এবং সেই কাজ করতে থাকে তাদের জন্য বিশেষ করে এই বিষয়টি বলছি আর অনেক হারাম বিষয়কে তারা মাকরু বলে থাকে যেমন এই আয়াত দিয়ে শেষ করছেন হেকাহা এই বিষয়গুলি ওই সব বিষয়ের অন্তর্ভুক্ত যা হে নবী তোমার কাছে তোমার রব ওহি করেছেন হেকমতের মধ্য থেকে তারপরে আল্লাহ পাক সেই তৌহিদ আর সিরকের কথা আবার তুলে ধরেছেন আল্লাহ যদি এই কাজ করো আল্লাহর সাথে অন্য কোন উপাস্য সাব্যস্ত করো অন্য কারও ইবাদত করো অন্য কাউকে আল্লাহর হক এবাদত দিয়ে দাও কিছু অংশ এবাদত দিয়ে দাও সেজদা শুধু দিয়ে দিলে সেজদায় তাজিমি সম্মানের সেজদার নামে এইরকম যদি কিছু করো কোন এক সময় তুমি গিয়ে জবাই করে দিলে ওই জীবিত অথবা মৃত সন্তুষ্টির জন্য ফাতুল কাফি কালে জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে মালুমান মালুমান মানে তিরস্কৃত করে আর মাধৌরা মানে ধিকৃত করে আল্লাহাকবো তার রহমত থেকে বঞ্চিত করবেন আফা আসফা কুমিল বেনা মিনাল এখানে আরেকটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন যেটি হচ্ছে আকিদা আবা মৌলিক বিষয়গুলির মধ্যে থেকে একটি বিষয় তা হচ্ছে যে আরব মুশ্রিকরা আরব প্রত্যলিকরা ফেরিস্তাগণকে আল্লাহ পাকের মেয়ে সাব্যস্ত করত তারা ফেরেস্তাদেরকে আল্লাহ পাকের মেয়ে বলতো এই মর্মে আল্লাহ পাক বলছেন যে আশ্চর্য কথা আফা আসফাক ওর্বকমানা তোমাদের প্রতিপালক তোমাদেরকে মনোনীত করেছেন ছেলে দিয়ে মিনাল মালায় এসা আর ফেরেস্তাদেরকে আল্লাহ পাক মেয়ে রূপে গ্রহণ করেছেন নিজের জন্য যে আমার শুধু মেয়ে থাক আল্লাপাক বর্ণনা করেছে আমি এই কোরআনে বিস্তারিত বিবরণ দিয়েছি লি আজাকু যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে অমায় নুফুরা কিন্তু তাদের পালায়নী বৃদ্ধি করল। কোরআন এই মুশ্রিকদের এই অস্বীকারী করল। তা দিয়ে তাদের অধিকাংশ লোকের সংশোধন হল না কারণ তারা এই ক্ষেত্রে চেষ্টা করলো না যে চেষ্টার কথা আল্লাহ পাক বলেছেনা বহু দেবী দেবতার পূজা করত সুতরাং আল্লাহ পাক তাদেরকে বলছেন কুল্লাউ কানা মাহা হে নাবি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ পাকের সাথে যদি আরো দেবী দেবতা থাকতো অথবা উপাস্য থাকত দেবী দেবতা নয় আর কোন অন্য কোনো আকারে উপাস্য বানিয়ে ফেলেছে। যেমন তারা বলে থাকে মানে বহুত্বরা যদি আল্লাহ আল্লাপাকের সাথে আরো শরিক থাকতো আর ওইগুলো উপাস্য হতো এজ আল্লাহ তাগাও এলাজিল আর সাবিলা তাহলে তারা সন্ধান করত আরসের অধিপতির দিকে রাস্তা অর্থাৎ আরসের অধিপতির কাছে রাস্তা তলাশ করে গিয়ে তার সাথে যুদ্ধ বাধিয়ে দিত যুদ্ধ করে একে অপরকে পরাস্ত করার চেষ্টা করত। কারণ পৃথিবীতে এরকম বহু যুদ্ধ ঘটেছে আর ঘটবে আর ঘটছে যদি একাধিক শাসক থাকে তো স্বাভাবিক উপাস্য থাকত পাকের সাথে তাহলে তারা আরো অধিপতির কাছে যাওয়ার চেষ্টা করতো এবং যুদ্ধ করে দেখা যেত কোন এক সময় পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়েছে এমন তো কোনোদিন হয়নি সুভানাহু অর্থাৎ আল্লাহ আল্লাখের তার পবিত্রতা ঘোষণা করি হে মানুষ তোমরা বলো যে আল্লাহ পাকের তার আল্লাহের হওয়া থেকে তার তার দুর্বল হওয়া হওয়া থেকে থেকে অসহায় আমরা সেজন আমাদের সহযোগী লাগে আমরা অভাবযুক্ত সেজন অভাব দূর করার জন্য একে অপরের আমরা পরিপূরক হয়ে থাকি কেউ স্বয়ং সম্পূর্ণ নয় কিন্তু আল্লাহ পাকের বুলে এসব থেকে পাক পবিত্র ওয়াতালা এবং তিনি অতি মহান আম্মা ল ওই সব থেকে সুউচ্চ মহান এবং পাক পবিত্র যা তারা বলে থাকে আল্লাহ সম্পর্কে আল্লাহ আলমা তু সব ওয়াল আর্দি সাত আসমান এবং ওয়াল আর পৃথিবী জমিন এবং জমিন ও এই রকমই সাত ও রয়েছে অমিনাল আর্দমিস আল্লাহ ফকরুল জমিন রয়েছে সাত জমিন অমান ফিহিনা এবং যে কেউ এর মাঝে রয়েছে বরং আল্লাহ পাক আরও স্পষ্ট করে বলছেন ওয়াইন মেন সাইন ইল্লাহমদেহী এমন কোনো বস্তু নেই যা আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত পবিত্রতা ঘোষণা করে না তসবি করে না তসবিও করে আল্লাপাকের প্রশংসাও করে সুবহান আল্লাহ বলে যে আল্লাপের পবিত্রতা ঘোষণা করছি আর আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি আল্লাপের গণগান করছি ওয়ালাকিন্লা তফ কাহোনা তসবি আহম তবে মানুষ তোমরা তাদের তসবি তাদের আল্লাহ পাকের মহিমা গান তোমরা বুঝো না অনুধাবন করতে পারো না আল্লাহ পাকের পশু পাখি আল্লাপের অন্য সৃষ্টি আল্লাহ পাখের গাছপালা কিভাবে আল্লাহ পাখের গণগান করছে তসবি করছে তোমরা তা বুঝতে পারো না কারণ এই শক্তি তোমাদেরকে দেওয়া হয়নি ইন্না হুকানা হালিমান গাফুরা নিশ্চয়ই আল্লাহ পাখের রব্বুল অত্যন্ত সহিষ্ণু হালিম অত্যন্ত ধৈর্যশীল আর গাফুরা বড় মার্জনাকারী মহান আল্লাহ তারপরে এর সাদা আল্লা কোরআন তোমার মাঝে এবং যারা পরকালের প্রতি না তাদের মাঝে আমি একটি অদৃশ্য আড় তৈরি করে দিই অদৃশ্য আড় তৈরি করে দিই কোরআন তেলাওত করে শোনাচ্ছেন নবী করিসাল্লাম কারণ সুরেবানী ইসরা মক্কায় নাজল হয়েছে এবং এমন যুগে নাজল হয়েছে যেই যুগে মেয়েরাজ হয়েছে মক্কী জীবনের শেষ যুগে এবং সেই জামানায় নবী করিম সাল্লা সাল্লামের ওপর জুল মত্যাচার কাফেরদের পক্ষ থেকে তুঙ্গে ছিল নির্যাতনের শিকার ছিল নবী করিমস্লাম এবং সাহাবাই কেরামগন আল্লাহাক বলছেন যে যখন হে নবী তুমি কোরআন পড়ে তাদেরকে শোনাও তখন তোমার মাঝে এবং তাদের মাঝে যারা পরকার প্রতি ইমান রাখে না বিশ্বাস করতে চায় না তাদের মাঝে একটি অদৃশ্য আর তৈরি করে দিয়েছি যে আর দেখা যায় না অন্তরে আড় করে দিয়েছে যার ফলে অন্তরে কোরআন তাদের ঢুকে না আল্লাহর একত্র ঢুকে না যার ফলে তারা সঠিক পথ পায় না ওয়াজ আলা আল্লা কলু বহিম আকিন্না এবং তাদের অন্তরে আমি আকিন্না আবরণ তৈরি করে দিয়েছি এ হচ্ছে পাপের আবরণ নবী কেরিমিস হাদিস আছে যখন মানুষ পাপ করে তখন একটি করে অন্তরে দাগ পড়ে যায় নোকে তাত আল্ কালবে নখ তাতুন সাও দাগ কালো দাগ পড়ে এ একটি করে কালো দাগ হতে হতে হতে অনেকগুলি দাগ হয়ে যায় তারপরে জাহালিকার রান একে বলা হয়েছে মুরিচা কোরআনের ভাষায় মুরিচা লেগে যায় সে অন্তরে আর এই রকমের বাতিলের অন্যায়ের পাপের পর্দা আবরণ পড়ে গেছে তাদের অন্তরে আফু ফলে তারা বুঝতে পারছেন অফি আজানিম ওয়াকরা এবং তাদের কানের ওপর বোঝা রয়েছে কানের ওপর বোঝা রয়েছে অর্থাৎ কান তাদের বদির হয়ে গেছে শুনছে না اللہ, اللہ بلچن آمی بشی جانی ہے বেমা বেমাস্তমা বেহি যে তারা কি শোনে ইজ ইয়াস্তম যখন তারা শুনে থাকে আপনার কথা ইলেক ওয়াই এবং যখন তারা গোপনে পরামর্শ করে থাকে ইজুরেমন জালেমরা তখন বলে থাকে অর্থাৎ যারা কাফির অস্বীকারী ইনত্ব বেউনা ইমাস তোমরা যে অনুসরণ করছ সেই ব্যক্তি জাদুগ্রস্ত ব্যক্তি তাহলে লোকজনকে ইসলাম থেকে দূরে রাখার জন্য বলতো জাদুগ্রস্ত ব্যক্তি আর তার রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে শুনত এই কথা আল্লাহ ফাকর্ব এই নেতারা আল্লাহর আলম যেন আমাদেরকে হক কথা বোঝার তফিক দান করেন এখানে সামান্য সময় বিরতি দিচ্ছি তারপরে আবার আমাদের স্ত্রীর দিকে ফিরে আসছি শরিফুল ইসলাম তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহ কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে এবং আকাশে এই জীবন তারপরে মৃত্যু जगत सफलता देख दुनिया शुक्रवार विंगे और विंग আল্লাহকে ভয় করো হালাল একমাত্র তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে এই মানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক हराम माल क्यों हाज कर बनाए की बैध है जानते हम देख इसलम श्रेष्ठत परवर्ती अनुष्ठान पिसाए थभ्रष्टचालस्त सब्ला सठीक रास्ता पा सठी रास्ता पवार सक्षम हाँ এবং তারা পরকালকে যেহেতু অস্বীকার করে পুনরুত্থানকে অস্বীকার করে সুতরাং বিচূর্ণ হয়ে যাব আমরা পচে সরে আর ইন্না খাল খানিয়ে দা তারপরেও কেউ আমরা পুনরুত্থিত হব নতুন সৃষ্টিতে রূপান্তরিত হয়ে আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে অর্থাৎ তারা পরকালকে এক শ্রেণীর ছিল যারা পরকালকে অস্বীকার করতো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে পুনরুত্থিত করা যদি পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও লোহা পাথরী এমন সৃষ্টিতে পরিণত হও যা তোমাদের অন্তর অনেক বিশাল অনেক বড় মাইদনা তাহলে শীঘ্র তারাই বলবে যে মাই আমাদেরকে কে ফিরাবে। আমাদেরকে কে ফিরাবে সৃষ্টি করা সহজ না দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ প্রথমবার কঠিন দ্বিতীয়বার সহজ যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন তিনি পুনরায়কে নিয়ে আসতে পারবেন না একটি জিনিস তৈরি হচ্ছে জাপানে আর সেটাকে নকল করা কোনো দেশে সহজ ব্যাপার সহজ ব্যাপার প্রথমবার যে ব্যক্তি করেছিল সেটা কঠিন ছিল ফাঁসায়ুন গেজুনা এলাইকার তখন তারা তাদের মাথা নাড়িয়ে আপনার দিকে ইশারা করে বলবে ওইয়া আর বলে মাতাহ তাহলে সেটা কখন হবে যদি পুনরুত্থান হয় তাহলে কখন হবে হে নবী তুমি বলে দাও আসা আইয়া কু না করিবা আশা করা যায় সেটা অত্যন্ত নিকটবর্তী এই আমত অত্যন্ত নিকটবর্তী লাল সু করিব আল্লাহ বলেছেন এ ক্যামত দূরে নাই যা আসছে সেটা অত্যন্ত ঘনিয়ে এসেছে দূরে নাই এ মদ উকুম ফতাস্তা জীবোন বেহাম দেহি ও তা ইহ বেস্তুম ই কালিল্লাহ সেই দিনকে স্মরণ করো আল্লাহ বলছেন ইয়াদ ওকুম যেই দিন তোমাদেরকে ডাক দেবে না ফতাস্তা জীব বেহাম দেহি তার প্রশংসার সাথে তোমরা ডাকে সাড়া দেবে অত না আর তোমরা ধারণা করবে ইল্লা বিস্তুব্লা কালিল্লা যে অল্প সময় তোমরা থেকে এসেছ আল্লাহ ফাকর তার আর আমার বান্দাদেরকে হে নবী বলে দাও যেন তারা এমন কথা বলে যেটি ভালো কথা যেন বলে তারা আল্লাহ হে আহসান ওই পন্থাই কথা যেটা ভালো পন্থা আল্লাহ ফাকরাব এই আয়াতে অত্যন্ত ব্যাপক কথা বলেছেন যে কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলবেন সে মুসলিম হোক अमुसलिम हम भलो होंक मंद हम जे पंथाई कथा बोल उपकारी है कथा परिचित हमको अपरिचित हक आल्लाफक यही बंदा के लिए दाओ तलो पंथाई कथा आल्ला भलो भाषा कथा बोलते बोले कर्क भाषी की आल्लाफक रबुल आलमीन भलोबा इयाना जाम कारण शयतान तर विशृखला सृष्टि कर अपनी खराब भाषा कथा बोलें খারাপ পন্থায় কথা বলবেন কর্কশ ভাষায় কথা বলবেন শয়তান সুযোগ নেবে আর আপনাদের মাঝে দ্বন্দ্ব ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিবে। দীর্ঘকালের জন্য অথবা চিরকালের জন্য মানুষের শত্রু শত্রু। প্রকাশ্য এই শত্রু থেকে সতর্ক থাকবে এই শয়তানকে সুযোগ দেবে না রব্বকুম আয়ুম ই আসা ইয়ার হামকুম আউ ই আসা ইউ দেবকুম অমা আরসালনা কা আলিমক আল্লাহাক বলছেন তোমাদের প্রতিপালক তোমাদের সম্পর্কে সম্য জ্ঞাত সবচাইতে বেশি জানেন এই আশা হামুকুম যদি আল্লাপাক চান তোমাদের করবেন আর যদি চান তোমাদেরকে শাস্তি দেবেন বিশেষ করে ওই সব লোকেরা যারা পাপ আর নেকি দুই রকম নিয়ে গেছে ভালো নিয়ে গেছে মন্দ নিয়ে গেছে সৎ কাজও করেছে আর পাপও করেছে তারপর আল্লাহর সামনে হাজির হয়েছে আল্লাহ যদি চান তো দয়া করবেন আর মাফ করে দেবেন আর যদি চান তো আল্লাহ পাক আজাব দেবেন মা সালনাকে আলিহিমা আমি তোমাকে হে নাবি তাদের ওপর দায়িত্বশীল করে প্রেরণ করিনি যে তোমার দায়িত্ব তাদের সম্পর্কে সবকিছু না তোমার কাজ হচ্ছে তাদেরকে সত্য কথা পৌঁছিয়ে দেওয়া ওরব্বা আলম বিমানা ওয়াতি আওয়াল আর্দ হেনবি তোমার প্রতিপালক অধিক জানেন ওই সব সম্পর্কে যারা আসমানে রয়েছে এবং যারা জমিনে রয়েছে আসমানে কে রয়েছে কত সংখ্যায় ফেরস্তা রয়েছে আল্লাহ ভালো জানেন জমিনে যারা রয়েছে আল্লাফাক ভালো জানেন জিন। তাদের সংখ্যা এবং তাদের অবস্থা সম্পর্কে দান করেছি আল্লাহ সমস্ত নবী রসুলগণকে সমান মর্যাদা করেননি একে অপরকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন ও আতে না দাউদ আবুরা এবং দাউদ আলি ইসাল্লামকে আমি জবুর দান করেছি মহান আল্লাহ ইরশাদ করেছেন কুলিদ উল্লা आहवान करो देखी डाक तुम्हारे डाके साड़ा दिखे तुम्हारे उपकार करोम मनस्कामना पूरण कर फलि कौन आकाशपास दूर रही तुम्हारे তোমাদের বিপদ আপদকে দূর করার তারা ক্ষমতা রাখে না এবং তা বদলাতেও পারে না বিপদ দূরও করতে পারে না আর অবস্থার পরিবর্তন করতে পারে না যদি আল্লাহর আলমিনা করেন ওই সব উপাস্যরা जर का जैसे डेके थे मुश्रिकरा जह्वान कर डाके मृत तक डे आल्ला डे तो बे नभी उलायल्लाश्यरा मबूदरा जंद के डेके थे आहवान तर अवस्थाई যে তারা তাদের প্রতিপালকের নৈকট্য সন্ধান করে তারাও তো চাই যে আল্লাহর নিকটবর্তী হব তাহলে আল্লাহর নেকবান্ধা সৎ লোক যারা ছিল যাদের পূজা শুরু হয়েছে যাদেরকে সেজদা করা শুরু হয়েছে যাদের জন্য খাসি মোরগ জবাই করা শুরু হয়েছে তাদের সম্পর্কে বলা যেতে পারে যে তারা সৎ ব্যক্তি যেহেতু ছিল সুতরাং তারাও আল্লাপাকের নৈকট্যের চেষ্টা করেছে যে আমরা নেক আমল করে সৎ কাজ করে কি করে আল্লাহর নিকটবর্তী হবো আল্লাপাকের কথা এখানে উল্লেখ এই আকরাব যে তাদের কে অতি নিকটবর্তী হতে পারে আল্লাপাকের ওয়ার জুনা রাহমাতা এবং তার রহমতের তারা আশাবাদী ছিল ওয়া খাফুন আজাবা এবং তার আজাবকে তারা ভয় করত করতো এজাবনা মাহাজুয়া নিশ্চয় তোমার প্রতিপালকের আজাব ভয় করার মত ভয় করার যোগ্য আল্লাপাক রব্বুল আলমিন তারপরে বলছেন যে কেয়ামতের আগে সারা পৃথিবী ধ্বংস হবে ওয়াইমিনিয়ত এমন কোনো জনপদ নেই এমন কোনো বস্তি নেই কারিয়া শহর হইতে পারে গ্রাম হইতে পারে এমন কোনো জনপদ নাই যেখানে মানুষজন বসবাস করে ইল্লা এল্লাহানো মহলে কুহা কাবলাইয়ামা আমি তার প্রত্যেকটিকে কেয়ামতের আগে বিচার দিবসের আগে ধ্বংস করব। আও মোয়াজেবু আজাবান সদিদা অথবা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে তাদেরকে কঠোর শাস্তি দেব কারণ আজ ফিল কফিল গিতা মস্তুরা ইহা আল্লাহ পাকের কিতাবে অর্থাৎ লোহে মাহফুজের সুরক্ষিত ফলকে লেখা রয়েছে তাহলে আল্লাহাক রব্বুল পৃথিবীতে যে পাপিষ্ট জাতিরাই রয়েছে তাদেরকে আল্লাহাক শাস্তি দিয়ে ধ্বংস করবেন যা করেছেন এর আগে অথবা যদি পৃথিবীতে কোনো জনপদ থেকে যায় ক্যামত পর্যন্ত ক্যামত যেদিন হবে তা ধ্বংস হয়ে যাবে আল্লাহাক তারপর এরশাদ করছেন আল্লাহাক বলছেন আরব কাফেররা তারা বিভিন্ন মুজিজা দেখতে চাইত মোজেজা মানে অলৌকিক ঘটনা অলৌকিক কিছু দেখাও যেটা অসাধারণ বস্তু তা দেখাও চ্যালেঞ্জ করতে। এরকম দেখাও তাহলে এই কাজ এরকম কয় দেখাও তাহলেই করব। করবো আল্লাহ বলছেন যে আমাকে যে বাধা দিয়েছে যে বিষয়টি যে আন্নুর সেলাবিল আয়াত আমি মোজেজাগুলি আমার নিদর্শনগুলিকে প্রেরণ করব। তারা করেছে। নিদর্শন তারা যখন এসেছে তখন তাকেও মিথ্যা মনে করেছে এবং যার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে আজকেও যদি আমি মজিজা পাঠাই অলৌকিকত্ব পাঠাই আর তা যদি অস্বীকার করে তাহলে আল্লাহর আজাব এসে যাবে এই মক্কা নগরীতে তা আল্লাহ ফাকরাবেন দয়া করেছেন যে এইরকম মজিদ আল্লাহ পাক বেশি বেশি পাঠাননি যাতে করে ওই মুজিজ আসার পরেও যদি তারা অস্বীকার করে যে এই চ্যালেঞ্জ তারা করেছিল তাহলে তাদের কল্যাণ নেই তখন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন মহান আল্লাহ উদাহরণস্বরূপ বর্ণনা করছেন ও আতে সামুদ সম্প্রদায়কে আমি উস্ট্রি দিয়েছিলাম মুভসের প্রকাশ্যভাবে উষ্ট্রি চলে আসলো ফজাল তার উপর জুলম অত্যাচার বাড়াবাড়ি করল জবাই করে দিল বিল ইল্লা দিল্লা আমি নিদর্শন সমূহ পাঠিয়ে থাকি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ভয় দেখানোর জন্য যে সাবধান সতর্ক হয়ে যাও ওয়াই কলনালাকা ইন্না রব্বা নাস। আহাত হেনাভি স্মরণ করো যেই সময় তোমাকে বলেছিলাম ইন্না রব্বাকে নাস। নিশ্চয় তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করে রয়েছেন মানব জাতিকে পরিবেষ্টন করে রয়েছেন পৃথিবীর কোনো শাসক মানুষকে পরিবেষ্টন করতে পারে না কত আসামি আছে যারা অন্যায় কাজ করে দেশ থেকে পলাতো ধরতে পারছে না আল্লাপাক রব্বুল্লাহ প্রত্যেক মানুষকে পরিবেশন করে রেখেছেন যাবেন কোথায় আপনাকে দেখেছি মানুষের জন্য ফিতনা সুর পরীক্ষা স্বরূপারাতফল কোরআন আর কোরআনের যেই গাছকে অভিশপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ জাহান্ন খাদ্য জাক্কুম সম্পর্কে আল্লাপাক বলেছেন জাক্কুম এক ধরনের জাহান্নামীদের খাবার হবে সেই গাছ কি আল্লাপাকের সাজারা মালওনা অভিশপ্ত গাছ মানে এমন গাছ যাতে কোনো কল্যাণ নেই আর জাহান নামে কল্যাণ নেই জাহান্নামে এমন একটি আল্লাপাকের সৃষ্টি যা অকল্যাণ আর অকল্যাণ পুরো আর জান্নাত এমন একটি আল্লাপাকের নামও যাতে কল্যাণ আর কল্যাণ যাতে কোন রকমের অকল্যাণ নেই তো আল্লাহপাক বলছেন যে অভিশপ্ত গাছ যে কোরআনে উল্লেখ করা হয়েছে সেই গাছ এটা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ নবী করিম সা যখন মেরাজে গেলেন আর মেরাজ থেকে ফিরে আসলেন আর এই গাছের কথা বললেন তারপরে বিভিন্ন দৃশ্য দেখে আসলেন তখন অনেকে অস্বীকার করলো তাই আল্লাহাক সেই কথার দিকে ইঙ্গিত করেছে নখাফে ফাদেরকে আমি ভীতি প্রদর্শন করছি ফামাই ইল্লা ইয়ান কাবিরা কিন্তু তাদের বাড়াবাড়ি সীমালঙ্গনী আরো বেশি বৃদ্ধি পেলো আল্লাহফাক রব্বুলান যেন আমাদেরকে কোরআন করিম বুঝার এবং তার বাস্তবায়ন করা তৌফিক দান করেন নবী করিম সাল্লা সাল্লামের আদর্শ মুখ জীবন জাপনে জানানোর তৌফিক দান করেন সাল্লাহ নবীনা মহাম্মদাল আলী ও আজমাইন A As-salaam morally kun wal Ainelim salaam as sa আমি আমাদের এই ধর্মের কাছে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কে কি জিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় जकतो दान अर्थ पल बैंक सचिंग